একাদশ খণ্ড ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রহ্লাদ চরিত্রাভিনয় দর্শনে প্রথম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ সমাধি মন্দিরে শ্রীরামকৃষ্ণ আজ স্টার থিয়েটারে প্রহ্লাদ চরিত্রের অভিনয় দেখিতে আসিয়াছেন সঙ্গে মাস্টার বাবুরাম ও নারায়ণ প্রবৃতি। স্টার থিয়েটার তখন বিডেন স্ট্রিটে এই রঙ্গমঞ্চে পরে এমারেল্ড থিয়েটার ও ক্লাসিক থিয়েটারের অভিনয় সম্পন্ন হইত আজ রবিবার তিরিশ অগ্রহায়ণ কৃষ্ণা দ্বাদশী তিথি চোদ্দই ডিসেম্বর আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ শ্রীরামকৃষ্ণ একটি বক্সে উত্তরাশ হইয়া বসিয়াছেন রঙ্গালয় আলোকা কীর্ণ কাছে মাস্টার বাবুরাম ও নারায়ণ বসিয়াছেন গিরিশ আছেন অভিনয় এখনও আরম্ভ হয় নাই ঠাকুর গিরীশের সঙ্গে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ সহাস্রে বা তুমি বেশ সব লিখেছ গিরীশ মহাশয় ধারণা কই শুধু লিখে গেছি শ্রীরামকৃষ্ণ না তোমার ধারণা আছে সেই দিন তো তোমায় বললাম ভিতরে ভক্তি না থাকলে চালচিত্র আঁকা যায় না ধারণা চাই কেশবের বাড়িতে নববৃন্দাবন নাটক দেখতে গিয়েছিলাম দেখলাম একজন ডিপুটি আট টাকা মাহিনা পায় সকলে বললে খুব পণ্ডিত কিন্তু একটা ছেলে লোয়ে ব্যস্ত। ছেলেটি কিসে ভালো জায়গায় বসবে কিসে অভিনয় দেখতে পাবে এই জন্য ব্যাকুল এদিকে ঈশ্বরীয় কথা হচ্ছে তা শুনবে না ছেলে কেবল জিজ্ঞাসা করছে বাবা এটা কী ওটা কী তিনিও ছেলে লয়ে ব্যতিব্যস্ত কেবল বই পড়েছে মাত্র কিন্তু ধারণা হয় নাই গিরিশ মনে হয় থিয়েটারগুলো আর করা কেন শ্রীরামকৃষ্ণ না না ও থাক ওতে লোক শিক্ষা হবে অভিনয় আরম্ভ হইয়াছে প্রহ্লাদ পাঠশালে লেখাপড়া করিতে আসিয়াছেন প্রহ্লাদকে দর্শন করিয়া ঠাকুর স্বস্নেহে প্রহ্লাদ প্রহ্লাদ এই কথা বলিতে বলিতে একেবারে সমাধিস্থ হইলেন প্রহ্লাদকে হস্তি পদতলে দেখিয়া ঠাকুর কাঁদিতেছেন অগ্নিকুণ্ডে যখন ফেলিয়া দিল তখনও ঠাকুর কাঁদিতেছেন গোলকে লক্ষ্মী নারায়ণ বসিয়া আছেন নারায়ণ প্রহ্লাদের জন্য ভাবিতেছেন সেই দৃশ্য দেখিয়া ঠাকুর আবার সমাধিস্থ হইলেন